আসসালামু আলাইকুম ওরাক আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনরা আগেকার মতো আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আর ইসলামের আরেকটি পর্ব নিয়ে এই পর্বের যা ধারছে সেটা হচ্ছে ইসলামকে মধ্যম পন্থা বলা হয় বা মুসলিমদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে আখ্যায়িত করা হয় কোরআন হাদিসের পরিভাষায় হ্যাঁ এই মধ্যম পন্থার মানে কি হ্যাঁ এটা প্রশ্ন করা হয়েছে শেখ মুহমদিন রহিমউল্লাহকে তিনি এর উত্তরে বলেন যে ধর্মের যে মধ্যম পন্থা এই পন্থার মানে মধ্যম পন্থা মানে হচ্ছে যে একজন ব্যক্তি ধর্মীয় ব্যাপারে কোনো বাড়াবাড়ি বা ছাড়া ছাড়ির আশ্রয় নেবে না বাড়াবাড়ি করে সীমা অতিক্রম করবে না एम छाड़ा छाड़ी करते गल्लर जो सीम आसेड़े देवे ना एम जान ना बर धर्मियों मध्यम पंथार माना जे रसुलर सीरत के आंकड़े धरने क्या अतिक्रम करना कख एम जान ना से पोछाते चाहबे तेम नए ये दृष्टान दी और सुंदर भाव में बोझा जा दृष्टान हो जन व्यक्ति बोलें जे हमी পুরা রাত্রি সালাদ আদায় করব। যে আমার ইচ্ছা কখনো আমি ঘুমাবো না এটা পুরো জীবন আমার এইভাবে চলতে থাকবে যে আমি কখনো ঘুম যাবো না রাত্রিতে পুরো রাত জেগে জেগে ইবাদত করবো সালাদ কা করব হুম আপনার নকল সালাদ পড়ব হ্যাঁ তাকে বলা হবে যে এটা অবশ্যই ভালো কাজ যে নামাজ একটি ভালো এবাদত হুম সেটা আশা পোষণ করছে এইভাবে তাকে ছেড়ে দেওয়া যাবে না বরং তাকে বলতে হবে যে তুমি আল্লাহর ধর্মের মধ্যে তুমি বাড়াবাড়ি করছো তুমি সত্যের উপর নও কারণ এটা রসুল আকরমা যুগেও এরকম একটা চেতনার আবির্ভাব ঘটেছে এবং রসুল আকরম সেটার কোনো পাত্তা দেননি রসুল আকরমের কাছে কিছু সংখ্যক লোক এসেছে তিনজনের মতো তাদের একজন বলেছিল যে আমি পুরো রাত এরকম জেগে জেগে নফল সালাত করব। আমি ঘুমাবো না আরেকজন বলছিল যে আমি প্রতিদিন রোজা রাখবো নফল রোজা এবং আমি কখনো রোজা ভাঙব না তৃতীয় বলল যে আমি কখনো বিবাহ শাদী না এই ব্যাপারটি রসুল আকরুলশ আসলামের কাছে পৌঁছানোর পরসুল আক্রমশ ইসলাম বললেন মা বাড়ুন খেদা ও খেদা আনাসবন্ডি ফেরাইছেনি রসুল আকরমসাম বলো ওদের কি হলো যারা এমন এমন কথা বলে যেটা আগে বলা হয়েছে বরং রসুল বলেছেন আমি তো রোজা রাখি নফল রোজা রাখি আবার রোজা রাখি এবং আমি তো রাত্রিবেলায় কিছুক্ষণ কি আপনাকে অনলাইন করি আবার কিছুক্ষণ ঘুমাই এবং এরকম এরকমভাবে আমি বিবাহ শাদী করি সুতরাং আমার আদর্শ থেকে যে মুখ ফিরিয়ে নেবে সেই পোহানো মুসলমান হতে পারে না সুতরাং এই লোকগুলা যারা আপনার এসেছে রসিল আক্রমণ স্ত্রীর কাছে এবং এরকম আপনার রসুলের এ সম্পর্কে জানার পর নিজেদের মন্তব্য এইভাবে তারা প্রকাশ করলো নিজেদের মনের আকুতিকে প্রকাশ করলো হ্যাঁ তাদেরকে রসিক আকরমসা ইসলাম যখন গুরুত্ব দেননি এটার মানে হচ্ছে যে তারা শরীয়তের যে সীমা রেখা সেটা অতিক্রম করে সামনে চলে গেছে হ্যাঁ রসিক আকরমস ইসলাম এই কারণে তাদের থেকে আপনার সম্পর্ক ছিন্নতা ঘোষণা দিয়েছেন বলেছেন যে যারা আমার আদর্শ থেকে দূরে সরে যাবে তারা কখনো আমার উন্মত হতে পারে না কারণ রসুলের আদর্শ হচ্ছে যে নফল রোজা রাখবে আবার নফল রোজা ছাড়বে এরকম আপনার কেবল লাইন করবে কিছুক্ষণ ঘুমাবে হ্যাঁ বিয়ে শি করবে এটা গেলো আপনার বাড়াবাড়ির কথা যে এই জাতীয় লোক এরা মানে বাড়াবাড়ি করছে এরা রসুলের কি আসল আদর্শের উপর নেই অথবা এই শব্দে বলা যায় যে মধ্যম পন্থার উপর নেই আর এর মধ্যে আবার দ্বিতীয় প্রকার আছে যে আরেকজনকে বলা হয়তটুকু আমার জন্য যথেষ্ট বরং এমনও দেখা যাবে যে কখনো কখনো সে ফরজ নামাজের মধ্যেও গাফলা দিয়ে দেয় এমন মানুষ তাকে বলা হয় ছাড়া ছাড়াই করেছে তাইলে একজন যে একবারে ঘুমাবে না হ্যাঁ একেবারে রোজা রাখবে এইগুলো দিকে চলে গেছে আর এই জাতীয় মানুষ যে বলে আমার নফলেরই দরকার নাই সে ছাড়া ছাড়ের দিকে চলে গেল মাঝারি পন্থা যেটা মধ্যম পন্থা সেটা হচ্ছে যে রসুল এখন সুশ্রামের পদ্ধতিতে নিজে নিজের জীবন জীবনযাপন করছে নিজকে চালানোর চেষ্টা করছে এবং কলফেয়ার আশি দিনের পদ্ধতির উপর তাদের আদর্শের উপর নিজকে আপনার ডেলে সাজিয়েছে তারাই হচ্ছে মধ্যমপন্থী দ্বিতীয় আরেকটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে তিনজন ব্যক্তি তাদের সামনে একজন ফাসেক ব্যক্তি আছে যিনি প্রকাশ্যে হারাম কবিরা গুণা করেন এমন ব্যক্তি তার ব্যাপারে এদের তিনজনের তর্ক তর্ক একজনে বলছেন না আমি এই ফাসেককে দেখলে সালাম দেবো না আমি তাকে প্রত্যাখ্যান করব। তার থেকে আমি দূরে সুরে থাকব। কখনো তার সাথে কথা বলবো না এটা হচ্ছে তার সিদ্ধান্ত আরজন ব্যক্তি বলছে যে না আমি এই ফাসিক ব্যক্তির সাথে আমি চলব আমি তাকে সালাম দেব এবং এরকমভাবে আমি তাকে দেখলে আপনার হাসি দেব। হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করব। এবং তাকে আমার কাছে দাওয়াত দেব। আমিও সে দাওয়াত দিলে আমি দাওয়াত খেতে যাব। হ্যাঁ সে আমার আমার কাছে একজন একবারে নেক্কার মানুষের মতোই কোনো পার্থক্য নেই একজন নেক্কার মানুষ রকম হ্যাঁ এই লোকটাও একই অবস্থা হ্যাঁ তাই এই জাতীয় আরেকজন লোক তৃতীয় জনে কী বললো বললো যে এই ফাসিক এই ফাসিককে আমি তার ফাঁসিকির কারণে আমি তাকে অপছন্দ করি তার ইমান মৌলিক ইমানের কারণে আমি তাকে ভালোবাসি এবং আমি তাকে প্রত্যাখ্যান করব তখনই যখন আমি দেখি প্রত্যাখ্যান করলে ধর্মীয় ফায়দা আছে হুম কারণ প্রত্যাখ্যান সবসময় প্রত্যাখ্যান করলে যে ধর্মীয় ফায়দা হয় তা না অনেক সময় এমনও হতে পারে যে একজনকে প্রত্যাখ্যান করলে তার ফাঁসি কি আরো বেড়ে যাবে তখন প্রত্যাখ্যান করে কোন ফাই বরং তাকে আরো খারাপের দিকে ঠেলে দেওয়া হলো এই যে একজন ব্যাপারে যে তিনজনের এই ব্যাপারে আমরা বলব যে প্রথমজন যিনি বলেছেন না এর সাথে কোনো কথা চলবে না এর সাথে সাক্ষাৎ চলবে না হ্যাঁ কোনোভাবেই তাকে পাত্তা দেওয়া যাবে না এই জাতীয় মানুষ হচ্ছে যাকে বলা হয় বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে সে হ্যাঁ এটাকে আরবিতে মুফরিদ বলা হয় এবং গালি বলা হয় তাকে যে সেগুলো ঘুরছে মানে বাড়াবাড়ি গুড়ছে দ্বিতীয় নম্বর যে ব্যক্তি বলছে যে তার মাঝে আর একজন বুজুর্গের মাঝে কোনো পার্থক্য নেই সেই লোকটা কিন্তু ছাড়াছাড়ির পর্যায়ে চলে গেছে আর তৃতীয় যে বলছে না সে তার মধ্যে যখন মৌরিক ইমান আছে তখন আমি তাকে ইমানদার হিসেবে তাকে ভালোবাসবো आज तारे फाँसिकी पावा मानी से प्रकाश्य पापर बढ़ा कबणा येजी घृणा करब हाँ ताके प्रत्याख्य बेपार देख जो इटा फायदा दीची को जगह को जगह फायदा दीच्छेना सूतरा सूझुगुझे तारे आचरण विधि अवश्य देखो से हेल्थ लोकटा हमें मध्यमपन्थी এরকম ভাবে আমরা অন্যান্য বাধ্যতার ক্ষেত্রেও বলতে পারি এবং মানুষের সাথে আচরণবিধির ক্ষেত্রেও বলতে পারি যে এই ক্ষেত্রে মানুষ কেউ আসে ছাড়াছাড়ির পর্যায়ে কেউ আসে আপনার বাড়াবাড়ির পর্যায়ে কেউ আসে মধ্যমপন্থী এইভাবে চলছে তৃতীয় আরেকটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যেটা আমাদের অনেকের কারো কারো ঘায়েও লেগে যেতে পারে সেটা আছে যে একজন ব্যক্তি সে হচ্ছে তার স্ত্রীর কাছে পন্থী মানে স্ত্রীর গোলাম আমাদের দেশে যেটাকে বলা হয় যে স্ত্রী যেদিকে বলে সেদিকে যায় মানে কোনো গুণা গুণের কাজের জন্য বললেও মানে সে যেতে দ্বিধাবোধ করে না হম এবং কোনো ভালো কাজের দিকে যদি যেতে বলে তাও যায় খারাপের দিকে বললে তাও যায় মানে যেই দিকে মনে চাই সেদিকে মানে নাকে আপনার রশি লাগিয়ে চালায় মানে সে এমন পর্যায়ে চলে গেছে তার পুরো মেধা মননের মালিক হয়ে গেছে তার স্ত্রী এবং সে মানে তার মানে নির্বাহী ক্ষমতার মালিক যেন এমন হয়ে গেছে তার স্ত্রী দ্বিতীয় আরেক ব্যক্তি আছে যে তার কাছে অহংকার ভাব আছে এবং সে খুব হটকারে মেজাজের সে বলে আবার স্ত্রীর কথা শুনতে হয় নাকি মানে তার কাছে স্ত্রীর কোনো মূল্যই নেই বরং কাছে স্ত্রী হইতে পারে একটা কাজের ছেলে মেয়ের চাইতেও অনেক নিম্নমানের এ একজন লোক আছে স্ত্রীর সাথে আচরণের ক্ষেত্রে তৃতীয় আরেকজন আছে মাজারি সে তার স্ত্রীর সাথে আচরণ করে যেভাবে আল্লাহন তাকে আদেশ করেছেন সেভাবে কারণ আল্লাহ সুরা বাখরার দুইশ আটাস নম্বর আয়তের মধ্যে বলেছেন যে বলা হুল্লা আলাইহিন আরুফ যে মহিলাদের এরকম অধিকার আছে যেরকম অধিকার আপনার মহিলাদের উপরও অন্যের আছে মহিলাদের অধিকার পুরুষের উপর ততটুকু আছে যেরকম মহিলাদের আপনার উপর পুরুষেরও অধিকার আছে কিন্তু এটা কোন পন্থায় হতে হবে বিল মা হ্যাঁ আপনার সুন্দর পন্থায় তাইলে প্রত্যেকের অধিকারের কথা এবং অন্য আরেকটা হাদিসের মধ্যে রসগুলা আক্রমণ বলেন যে কোনো মোমেন পুরুষ মুমিন মহিলার উপর একেবারে চরম আকারে রাগান্বিত হতে পারবে না কারণ তার যদি কোনো চরিত্র তার কাছে পছন্দ লাগে দ্বিতীয় আরেকটা চরিত্র তার কাছে অবশ্যই পছন্দ নিয়ে মানে হবে তাইলে একটা মানুষ এখানে বুঝতে চাচ্ছে একটা মহিলা সেতু দোষগুণে মানুষ হ্যাঁ তার মধ্যে একটা আপনি দোষ দেখলে আরেকটা ভালো দেখবেন ভালো গুণ দেখবেন হ্যাঁ সুতরাং একবারে যে আপনি প্রত্যাখ্যান করবেন হ্যাঁ তাকে সেটা হতে পারে না তাই এই ব্যক্তি যে মানে সব বুঝে শুনে যে মহিলাদের মধ্যে দোষগুণ আসে অধিকার অধিকার হম এবং এই মানসিকতা নিয়ে যে তার সাথে আচরণ করে তাকে বলা হয় মধ্যমপন্থী আর প্রথম যেই লোক সে একবারে ছাড়াছাড়ির পর্যায়ে আসে যে একবারে স্ত্রী গোলাম হয়ে গেছে দ্বিতীয় যার কথা বলছিলাম যে একবারে হটকারীদের পরিচয় দিচ্ছে যে স্ত্রীকে কোনো মূল্যই দিচ্ছে না না কাজের মেয়ের মতো মূল্য দেয় না তাইলে সেই ব্যক্তি আপনার কি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে আর প্রথম ব্যক্তি ছাড়া ছাড়ির পর্যায়ে চলে গেছে তাইলে মধ্যম পন্থা এটা আসলে কয়েকটা দৃষ্টান্তের মাধ্যমে আমাদের বুঝে আসছে আর মধ্যম পন্থা বলতে বোঝানো হয় যে রসুল আকরমসা ইসলামের দেখানো পন্থা হুম আবার কেউ নিজ থেকে কোনো কিছু ঠিক করে নিলে চলবে না যেটাই মধ্যম পন্থা দেখা যাবে যে শরীয়দের দৃষ্টিতে সে ছাড়া ছাড়ি পর্যায়ে আছে সেটাকে সেই মধ্যম পন্থা বলছে না চলবে না আপনার দৃষ্টি চলবে না শরীয়ত যেটা বলেছে সেটাই মধ্যম পন্থা এটা হচ্ছে আসল কথা আল্লাহ হাজির আমাদেরকে ব্যাপারগুলো সুন্দরভাবে বুঝার তফিক দান করুন সেটাই কামনা করব হ্যাঁ আরেকটু ইনশাল্লাহ অপেক্ষা করবেন আমাদের সাথে আমরা আরেকটি পর্বে অতি দ্রুত আসছি যেখানে আমরা ইমানের সংজ্ঞা এবং ইমানকে বাড়ে না কমে এবং বাড়া কমার কারণ কি হ্যাঁ ইনশাআল্লাহ আমরা উল্লেখ করব যেটা একজন ব্যক্তির জন্য অবশ্যই দরকার জাকুম্লা খেয়ের এ পর্যায়ে এখানেই শেষ অসল্লাহ আলান